একটা বিষয় আমাদের আমার এক বন্ধু উনি একটা জমি কিনছে টাকা শর্ট করার কারণে টাকা দিচ্ছেন কিনে আসছে উনি ওটা তো টাকা ঢুকছে তো এই কি করতে পারে। যে একদিনে সব মাসালা শিখলে মাসালা তো আরো রাখতে হবে ওনাদেরকে আমি পরামর্শ দিব ওনারা মদিনা চলে যাওয়ার জন্য হ্যাঁ ওনারা মদিনা গিয়ে মদিনাতে মসজিদে অনেক ওলা মায়কার আছেন সব প্রতিদিন পাবেন ওখানে হাজার হাজার মানে লক্ষ লক্ষ মানুষের উত্তর দিচ্ছেন এবং তাদের থেকে ওনারা একটা পতোয়া নিয়ে আসতে পারে অথবা আমাদের দেশ থেকে কিছু মুক্তি একটা বোর্ড গঠন করে উনাদের সাথে বাস করার জন্য পাঠায় দিতে পারে তাহলে উনাদের সাথে বাস করে বিষয়টা নিয়ে ঠিক করতে পারে ওনাদের সবাই ফতোয়া হইলো যে প্রত্যেক দেশে স স ভাষায় খোদ্া দেবে কারণ খোদ্বার উদ্দেশ্য হলো জনগণকে বক্তৃতা দেওয়া জনগণকে উপদেশ দেওয়া তা আমি কী করলাম জনগণ বুঝে না জনগণ কী করে আমি বুঝি না তো এটা খোদ্া হয় কেমন করে আর সমস্ত আম্বিয়া আলহিমসালামকে আল্লাপাক নিজ ভাষায় যিনি যেই ভাষায় তিনি তাকে আল্লাপাক সেই ভাষায় দাবার দেওয়ার জন্য নাজিল করছেন বাংলাও আল্লাহর ভাষা আরবিও আল্লাহর ভাষা সব আল্লাহর ভাষা আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো যে আমাদের উপমহাদেশে হানাফিমাজ হবে ইমাম আবুয়ানীপা রহমতুল্লাহ হইল যে বাংলা ভাষায় অর্থাৎ অনারবী ভাষায় খালি খোঁজবা না নামাজও পড়া এটা হলো সবচেয়ে বড় ইয়ার যে ইমাম আবুয়ানীপা রহমতোল্লা মত ফার্সি ভাষায় যদি কেউ নামাজ পড়ে মানে আরবি ছাড়া অন্য তাও নামাজ হবে তাহলেও হবে এবং কোনো প্রশ্ন নাই আর প্রশ্ন থাকলে আমরা পরামর্শ দিব যে মদিনা যাওয়ার জন্য মদিনা উল্লাহ আমাদের থেকে কতবা নিয়ে আসার জন্য আপনি গ্রামে গঞ্জে অমুখুজুরেই বলছেন তমুখুজুরে বলছে সব কথা বাদ দিয়ে মদিনা চলে সেখান থেকে বর্তমানে যখন তিনি তবা করবেন তখন তাকে এই হারাম থেকে ফিরে আসতে হবে ফিরিয়ে আসতে হবে মানে এই টাকাটা মানে কোন মানুষের সম্পদ হয় কোনো সুদের হয় ঘুষের হয় তাহলে সেটা ফেরত দিতে হবে